সোয়াব হতে মুশরিকদের সন্তান সম্পর্কে বর্ণিত আমর ইবনু সিহাবের সূত্রে নবী সাল্লু আলিয়া সাল্লাম হতে বর্ণনা করেছেন সোয়াব বলেন তারা তাদেরই অন্তর্ভুক্ত আমর কথা বলেননি যে তারা তাদের পিতামাতার অন্তর্ভুক্ত